হরে কৃষ্ণ সকলকে স্বত এই প্রথম শ্রবণ কীর্তন শিবির পুরানিক নাম সিংহপুর সিংহপুর রকম বর্ম ব্রহ্মদেশ Thailand, আছে সিয়াম শামো দেশ মালয়া মালয়া আছে আগে নাম ছিল মালয়া তো তার আছে শ্রীমৎ ভাগবত এই সকল জায়গা আগে সব ভারতের মধ্যে ছিল আগে পুরো পৃথিবী ভারত ছিল এখন তো খণ্ডে হয়ে গেল তো চৈচন্য মহাপ্রভু বলেন পৃথিবীতে আজই যত নাগর আদিগ্রাম সাবত্র প্রচার হইবে ময় নাম সেই সময় কারো ফাসপত হবে না ফাস্প হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম যারা অনদেশে যাবে হরে কৃষ্ণ বলে না এই কৃষ্ণ হরি কৃষ্ণ মালা সেইটা ফাসপোর্ট হবে তো এইরকম শ্রবণ কীর্তন শিবির আমি কয়েক বছর আগে অন্য অন্য স্থানে করেছি আপনাদের সংস্কৃতিতে বৈষ্ণব আছে অষ্টপ্রহ কম্পকে অষ্ট প্রহর মানে একদিন অখণ্ড কীর্তন হয় এবং এইখান তিন চার বছর আগে থেকে সারা পৃথিবীতে ইস্কনের দ্বারা আয়োজিত কীর্তন মেলা হয় তো সারাদিন কীর্তন করা হয় মনে হয় তার রাত্রে করে না দিনে বেলা করে তো আমি এই রকম শ্রবণ কীর্তন শিবির রাখি কারণ কীর্তনের সাথেই শ্রবণ করা দোকা আছে ঠিক মতো শ্রবণ না হলেই ঠিক মতো হতে পারবে না গৌরবিহিত কীর্তন শুনি ভক্তিরাও ঠাকুর বলেন হৃদয় আনন্দে নাচে তো ভক্তি স্থান বল বলেন যে গৌরবিহিতে মনে চৈতন্য অনুমোদিত কীর্তন করা আগে বিহিত শ্রবণ করছে কি দোকর আছে মহাপ্রভু বলেন শাস্ত্র বাক্য আছে হরে নাম হরে নাম হরে নাম কেবলম খাল নাশ জৈব নাশ জৈব নাশ জৈবতা চারা আর কোন উপায় নাই তো উপায় কলিযুগে উপায় কি মহাপ্রভু যিনি বলেন হরিনাম করেন তিনি বলেন শ্রবণ করতে তিনি হোক শ্রবণ কীর্তন করেন শ্রীমৎ ভাগবতাই খুবই প্রসিদ্ধ এক শ্লোক আছে শ্রবণ শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্চনাম বন্ধন দাসম সক্ষম আত্মনা নববিদ্ধ ভক্তি যার মধ্যে প্রথম শ্রবণ শ্রবণের কি দরকার আমরা হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কীর্তন করলে কিন্তু ঠিক মতো বুঝে না সেই কৃষ্ণ কে আছে এবং কি জন্য আমাদের হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কীর্তন করার প্রয়োজন আছে তাহলে কি হবে ঠিক মতো কীর্তন হবে না যেমন অনেক মায়াবাদী আছে সহজিয়ার আছে তারাও হরি কৃষ্ণ কেতন করে নী থেকে প্রচারিত হলো রাম ঠাকুর তারা ও হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কীর্তন করে কিন্তু তাদের সিদ্ধান্ত কি রাম ঠাকুর হচ্ছে কৈবল্য না আছে কই তার মনে এই মায়াবাদী দেয় প্রচার যে আমরা কীর্তন করি না সাধনা করি আর তার ফল হবে যেই আমরা মুক্ত হব কিরকম মুক্তি ব্রহ্মজ্যোতির সাথে লিন হয়ে যাও কিন্তু সেটা চৈতন্য মহাপ্রভুর প্রচার না মহাপ্রভুর প্রচার আছে কৃষ্ণ প্রেম পরম প্রয়োজন আছে আহ ধর্ম কামা মুখ চার পুরুষার্থ বেদ বলে বেদ শাস্ত্র বলে এই আর্য সমা আমরা আর্য সমার্য হলে আছি তারা বেদ মানে শুধু বেদ আমরা তারা পুরাণ শাস্ত্র ইতিহাস সেসব মানে না শুধু বেদ তো বেদ না বৈদিক পদ্ধতিতে চাপুরুষ অর্থ আছে মানে বেদশাস্ত্র সব নিয়ম এবং আদেশ পালন করে থেকে কি প্রাপ্ত হয় ধর্ম অর্থ কামা মোখ ধর্ম মনে সদা আছে ধন ধনলাভ কাম আছে স্বাস্থ্য বৃদ্ধি অনুসারে ইন্দ্রিয় সুখ প্রাপ্ত করা এবং মুখ সেটা অনশীতে তো আমরা যখন নিরশা হয় যে এই জড়ো জগতে কিছু আছে আমাদের ভোগ করার জন্য তো সেই সময় আমরা মুখ মুখ প্রাপ্ত করতে চাই তো চারের মধ্যে সর্বোপরি আছে মুখ কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেন যে এই চার পুরুষার্থ তো ছুণ প্রায় কৃষ্ণ বিষয়ক প্রেম পরম পুরুষার্থ যারা আগে চৃর্ণ তুল্লা পুরুষার্থ চৈতন্য মহাপ্রভু বলেন যে কৃষ্ণ প্রেম মোক্ষ নাই কৃষ্ণ প্রেম এই চৈতন্য মহাপ্রভু এই অনেক প্রচার করেন প্রসিদ্ধ আছে শীর্ষাষ্ট্র শ্লোক না ধনম না জানম না সুন্দরীম কবিতাম বা জগদীশ না সেইসব কাম সেইসব আমি চাই না ধর্ম সেই তো মহাপ্রভু এই শ্লোক এ ধর্ম সম্বন্ধে বলেন না কিন্তু সেটা বোঝা যায় যে ধন সুন্দরী তো ধার্মিক লোক তো অর্থ লাভ না কাম চায় পাপি না তো মহাপ্রভু বলেন সেই আমি চাই না হন ঝন সুন্দরী সব কিছু তুমি চাও না তো তুমি মহাপ্রভু বলেন না ভক্তির কি চাই জন্মে জন্মে মানে মহাপ্রভু বলেন যে আমি প্রতি জন্মায় তোমার অহৈতুকি ভক্তি করতে চাই এর কি যে মহাপ্রভু মুক্তি আর দুই শব্দ এই কি তো কি চাচ্ছেন মহাপ্রভু না মহাপ্রভু এই প্রার্থনা উচ্চারণ করার দ্বারা আমাদের কি শিক্ষা প্রদান করে যে আমরা ভক্তি করতে চাই আমি আমাদের নিজের জন্য আমরা কিছু চাইনা এই ভয়ানেক সংসার থেকে মুক্ত হওয়া সেটা আমরা চাই না আসলে আমরা মহাপ্রভু ও বলেন যে আই নন্দি কৃপায় ফাঙ্কিত সদৃসং চিন্তায় তো এই জড় জগৎ স্থিতি খুব ভয়ানেক আছে সেই জন্য এ থেকেই আমরা মুক্তি চাই যাতে আমরা শ্রীকৃষ্ণ ধুলি হতে পারে সেটা মহাপ্রভুর প্রার্থনা কিন্তু এই এইভাবে এই প্রার্থনা অর্থ বুঝতে হবে যে এই জড় জগতে এই সবচেয়ে ভয়ানে কি আছে সবসময় মানে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রাখি তাহলে কোনো ভয় নাই কোনো দুঃখ নাই সেই জন্য মহাপ্রভু এই বিপদ পূর্ণ অবস্থা থেকেই মুক্তি যেন প্রার্থনা করে তো যেই মুক্তি যা মায়াবাদের আদর করে শুদ্ধ ভক্তরা ঘৃণ্য করে কারণ ব্রহ্মলীন হলে কৃষ্ণ সেব কর কোন সুযোগ হবে না সেটা নরক থেকেই ঘৃণ্য শ্রবণ না করলে শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিষয় শ্রবণ না করলে আমাদের কেটী হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে ভগবান আমাকে এই ধন জন সুন্দরী সব কিছু করে না আমাকে দাও সব কিছু সেটা আসল ভক্তি না সেটা তার মধ্যে কিছু ভক্তি আছে কিন্তু শুদ্ধ ভক্তি তো যাতে আমরা বুঝতে পারি কি জন্য কীর্তন করা উচিত সেই জন্য শ্রবণ করা যাতে আমাদের ভক্তি বাড়বে শ্রবণ করা দরকার শ্রবণ মানে কি শ্রবণ কারণে জ্ঞান কি আমি সনাতন আত্ম কৃষ্ণের দাস নময় বংশ জীবলোক এই জীবভূত সনাতন তার অপেক্ষা আরো আছে শ্রবণ করা কি কি বিষয় কৃষ্ণ বিষয় কৃষ্ণের নাম অনেক নাম শ্রী সকল নামে অর্থ কি কি কৃষ্ণের কত নাম আছে অশঙ্কর নাম আছে কৃষ্ণ গোবিন্দ নারায়ণ বিষ্ণু বৈকুণ্ঠ যশোধানন্দনা ব্রজনাথ মুরারী মুকুন্দ মাধব গোপীনাথ গোপাল মধুসূদনা কেশব ইত্যাদি অনেক নাম আছে নামে কি কি আছে ভগবানের কি গুণ আছে নাম রূপ ভগবানের রূপ কত সুন্দর আছে লীলা কৃষ্ণ লীলা শ্রবণ করা হয় তো এইসব শ্রবণ করা থেকে আমাদের ধারণা এই কৃষ্ণা কে আছে আমাদের ধারণা নিশ্চিত হয়ে যায় নেই তো অনেক ভুল ধারণা আছে কৃষ্ণের সম্বন্ধে কেউ কেউ বলে যে কৃষ্ণ তো বড় লম্পট ছিল সেটা আসলে তাই কিন্তু তিনি হচ্ছেন অপ্রাকৃত লম্পট তার লামফটটা সাধারণ সাদা সাদা থেকেই অনেক ভালো আছে কিন্তু কিভাবে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি তত্ত্ব জ্ঞান ধারা তো কেউ বলে যে এই কৃষ্ণার সেই রকম ব্যক্তি কখনো ছিল না সব কাল্পনিক কেউ কেউ বলে সে যাতে এইসব ভুল ধারণা মন থেকে আঠানো হয় সেজন্য শ্রবণ করা দরকার শ্রবণে কীর্তন করো অনুক্ষণ অসত পছালে কহে প্রেম আনন্দ খে প্রেম আনন্দ মনুষ্য জনম সফল করি আপনার সব জানেন এই কীর্তন ওই ভক্তি গীতি কীর্ত্রণ কীর্তন করো অনুখম মানে সদেব পচাল কীর্ত পচাল মানে বাজে কথা কহে প্রেম আনন্দ পদ আনন্দ কহ ওইয়হ প্রেমানন্দ মনুষ্য জনম সফল কর না ভারি ভারে মানে ধরি পরে পরে পরে আমি ভক্তি করব সেভাবে মনে কর না কমল জল জল জীবন ঠল যেখ সময় দেহ্যাগ হতে পারে এই মন হারি না মাখর শ্বাস আ খুব সুন্দর খেতনাছে হ তো আমি গাইব এমন হরি নামা খরসা ইমান পরিনাম করো শাহ এই ভুবন সাগরে হবে bali ছড়া হাতিয়া হইবে পা এই ভুবন সাগরে হবে bali ধর করম এ যপ এ ছ জ্ঞান যোগ যগ ধ্যপ নহী নবল উপায় গোবিন্দ nahi, nahi, nahi. bola উপায় রকতি মকতি যেই গতি সেই গতি তাহেনা করে হরতি রকতি মকতি যেই গতি সেই গতি মেঘেরা ছাই জুরাই যে মন কা না গতি મેં મેરો તારા દેવા રે મોરના તારા પાદના ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এ মন হবে যত পুরান প্রমানা দেখ না নামের সমান না পুরান প্রমাণ দেখ না জামে রি হইলে প্রেমের উদয় প্রেমে সে হরিপার শ্রবণ কীর্ন করুখণ অশত পছাল অশত কহে প্রেম আনন্দ মনুষ্য জনম সফল কর না সাগর হবে বালি ছড়া হাটিয়া হইবি ভাবে সাগর আপনারা সবাই বোঝেন সেটার রূপক এই জ্বর সংসার মহান সাগরে মতো আছে ফাঁ আর অসম্ভব না খুবই কঠিন কিন্তু কলি যুগে বলি জড় হবে মানে ব্রিজের মত হাতিয়া হইবে ফা খুব সহজে ফা খড় হয় কিন্তু বালে চর আছে তো বেশি শক্ত মানে বেশি সময় থাকবে না ধরম না আমি ধর্মিক না আমি কর্ম করে আমি জপ করে মানে হরি হরিনাম জপ ছাড়া আরো অনেক রকম জব মৃত্যুঞ্জয় সেই রকম জপ তো সেই রকম না আমি তপস্যী জ্ঞান অনেক উপায় আছে জাগ করম যান যজ্ঞ ধ্যানি নহি নহি কলিতে কেবল উপায় গোবিন্দ নাম ভুকতি মুক্তি ভুক্তি মানে জড় ইন্দ্রিয় সুখ মুক্তি যেই গতি সেই গতি সেই সব পন্থা পালন করলে অনগতি পাবে তাহে না করে হয় মানে ভুক্তি ইন্দ্রিয় সুখের অনবেশন করে থাকে ইন্দ্রিয় সুখ লাভ খরচ হয় এবং মুক্তি ফতে যারা ফতিক তারা হয়তো মুক্তি পায় কিন্তু না করে দাও কেন মেঘের ছায় জুড়ায় যেমন খুব রোদ হলে মেঘ আসলে আমরা কিছু ছায়া পাই কিন্তু মেঘ চলে যায় আবার রোদের মধ্যে বসি তো সেটা আসল আশ্রয় না আসল আশ্রয় হচ্ছে গোবিন্দ নাম ভুক্তি মুক্তি সেইসব তো অসৎ আশ্রয় আছে ক্ষণেক বদন ভরে বদন ভরে হরি হরি বলো এই মনে সুলাভক হবে এইক সুযোগ আছে এইক সুযোগ আছে হারিনাম বলতে আবার জন্ম ফেলে খুক রূপে তো হারিনাম সুযোগ হবে না খালি বলা সুযোগ হবে কিন্তু বলা থেকে কিছু হয় না তো এইক উপায় আছে এই মনে খুব সুলভ উপায় আছে কি করতে হবে বড় তপস্য নাম দরকার হরিনাম হরিনাম সুলভ উপায় ভারত ভূমিতে মানুষ জনমা আর কি এই মনে হবে ভারতে জন্ম গ্রহণ করা অনুকূল আছে কৃষ্ণ ভক্তি করার জন্য পাকিস্তান সেটাও ভারত ছিল জন্মগ্রহণ করলে না ইচ্ছা থাকলে ও খুব কঠিন হবে না আসলে পাকিস্তানে ভক্ত আছে কম আছে মানে এই কোন কিছু হিন্দু আছে আগে থাকে তার মধ্যে কিছু লোকজন ভাবতে আসে কিন্তু খুব কষ্টের মধ্যে আছে আপনারা মনে করেন যে বাংলাদেশে আপনাদের কষ্ট হয় হিন্দু হতে কিন্তু সেই দেশে আর অনেক কষ্ট আর কি এই মনে হবে ভারতের ভূমিকা আর কি যত কে প্রমাণ দেখো না দেখো দেখো শাস্ত্র বেদ পুরাণ শাস্ত্র দেখো বিচার করো বেদশাস্ত্রের সর মর্মা কি আছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ কি বলেন বৈদ্য সর্বের অহমেবা সকল বেদশাস্ত্রায় বেদ বেদ জ্ঞান বেদ জ্ঞানের সার কি আমাদের কি যন্ত্র হবে জ্ঞান স্কুলে ছেলে মেয়েরা পড়ে কি কেন্দ্রবিন্দু আছে কৃষ্ণ সাহের হামের তো যত পুরাণ প্রমাণ দেখো না সমানা নাই। নামে রী হইলেই প্রেমের উদয় প্রেমে হরি পাই এই জন্য শ্রবণ কীর্তারা কীর্ত হিন কীর্তন করা মহিমা রয়েছে না শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন বলেন শুধু কীর্তন শ্রবণ কীর্তন উভয় করতে হবে শ্রবণ কীর্তন করো অনুক্ষণ আনন্দ এই কীর্ত লেখক আছেন প্রেম আনন্দ কহে মানুষ জনম সফল কর না ভারী শ্রবণ কীর্তন সাথে সাথে করতে হবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ মনে কৃষ্ণ সম্পূর্ণভাবে এই কৃষ্ণ নাম বুঝতে বুঝে বুঝতে হবে যে কৃষ্ণ মনে শুধু কৃষ্ণ নন রাধা কৃষ্ণ কারণ কৃষ্ণ রাধা সাথে থাকতেছে তো কৃষ্ণ মনে রাধা কৃষ্ণ তো এইভাবে কীর্তন বলে এর অর্থ হচ্ছে কি শ্রবণ কীর্তন যেমন কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণ ভগবান কিন্তু নিজেকে অপূর্ণ মনে করে যদি রাধা সাথে হচ্ছেন না রাধাবিযোগে শ্রীকৃষ্ণ মনে করেন আমি অপূর্ণ আমার কিছু নাই তো এইভাবে কীর্তন পূর্ণ হয় শ্রবণের সাথে তো এইভাবে এই শ্রবণ কীর্তন অনুষ্ঠানে আয়োজন আছে হরে কৃষ্ণ ও